বাংলা মানবতা সমাধান আসসালামুক রকা বসমি রহমা আলহামদুলিল রবিলাম ওসলা রসুলকিমআ আজমাইন ওমন তবসিন্দিন আউলাহিন কানা আসহাবলআাল ফন তিনহম ওব ইমাম আজকে আপনাদের সামনে আপনার দিশনে শুরা নম্বর আটহতর থেকে মোহনআল্লা এখানে আসহাবুল আইকা অর্থাৎ আইকা বাসী আয়কা একটি গ্রাম বা একটি অঞ্চলের নাম সেখানকার অধিবাসীরা আল্লাহর না ফারমানি করেছিল আল্লাহর নবীকে মানতে রাজি হয়নি সোয়াইব আলি সালাম তাদের নবী হয়ে এসেছিলেন যেমন তাফসির বলেছেন সুতরাং আল্লাহ ফাকর আব্বুল তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন মোহনাল্লাশাদ করেছেন ওয়াইন কান আসহাবুল আইকা তেল্লামিন আর আইকার অধিবাসীরা নিঃসন্দেহে জালেম হয়ে পড়েছিল আল্লাহ পাকে নাফারমানি করে আল্লা নবীকে অমান্য করে তারা বিরুদ্ধাচরণ করেছিল এবং তারা জালেম হয়ে পড়েছিল আল্লাপকে সাদ করেছেন ফান্তাক মিনহু ওয়াইনাহা আলি ইমামিমিন সুতরাং তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছিলাম পাক তাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের প্রতিশোধ নিয়েছিলেন ওয়াইনাহা আলি ইমামি মবিন এবং এই দুটি জনবস্তি অর্থাৎ আইকা গ্রাম আর লুত সালামের জনবস্তি সদ্দুম এই দুইটি এলাকা যেই দুই এলাকায় দুই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এরা প্রকাশ্য পথের উপর অবস্থিত ছিল এই দুইটি গ্রাম প্রকাশ্য পথের উপর অবস্থিত ছিল অর্থাৎ লোকেরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য যেত তখন এই দেশগুলি দিয়ে এই এলাকাগুলি দিয়ে অতিক্রম করত সুতরাং সেখান থেকে তারা শেখা নিতে পারবে এই রকমের ব্যবস্থা ছিল আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন ওয়ালাক আসহাবুল হিজরিল মুরসালিন মহান আল্লাহ এর সাদ করছেন নিঃসন্দেহে হিজরের অধিবাসীরাও মিথ্যা মনে করেছিল রসুলগণকে হিজরের অধিবাসী সামুদ সম্প্রদায় যে সামুদকে হৃদায়ত করার জন্য আল্লাহ পাক সোলেহ আলি সালামকে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে উস্ট্রির মৌজেজা দান করেছিলেন এরা আল্লাহর নবী সো আলে সালামকে সাল্লামকে অস্বীকার করেছিল আল্লাহর প্রতি ইমান নিয়াস্তে আসতে অস্বীকার করেছিল এবং তারা সিরকে লিপ্ত ছিল इचाओ ते छो बहु पाप अल्लाह पक जति ध्वस करबी करीम सालाम जन तबुके युद्धर जो जा रास्ता अतिक्रम करबाई कम के बोले जी रास्ता जी रास्त तुम्हारा देखो जो अल्लाह फकरबुल आलमी आजब को नेमे से जख तुम अतिक्रम कर तक द्रुत बेग अतिक्रम कर कारण अल्लाह फकरबुल आलमीर आजबर किसुश थे पड़े যারা জালেম সম্প্রদায় তাদের ধ্বংসের এলাকা দিয়ে তোমরা অতিক্রম করবে না আর যদি অতিক্রম করতে হয় তাহলে তোমরা কান্নার ভাব করে সেখান দিয়ে তোমরা অতিক্রম করবে এবং দ্রুত তোমরা সেখান দিয়ে অতিক্রম করবে সেই জায়গায় কিছু সাহাবিরা যে আটা ছিলেন আর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন কিছু জবাই করেছিলেন সব কিছুকে নবীকারসালাম ফেলেই দিয়েছিলেন মহন আল্লাহ এরশাদ করেছেন যে নিঃসন্দেহে হিজরের অধিবাসীরা মিথ্যা মনে করেছিল রাসুলগনকে আল্লাহাক রসুলগণকে বলেছেন অথচ এক রাসুল সো আলী আলী সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন কিন্তু এই জন্য আল্লাপাক বহু বচন উল্লেখ করেছেন যে একজন রসুলকে বা একজন নবীকে যদি কোনো জাতি অস্বীকার করে তাহলে সেই জাতি যেন সমস্ত নবী রসুলগণকে অস্বীকার করল একজনকে অস্বীকার করা মানে সমস্ত নবী রসুলগণকে অস্বীকার করা কারণ সমস্ত নবীর রসুলগণ তাও হিদ নিয়ে এসছেন সমস্ত নবী রসুলগণ আল্লাহর বিধান নিয়ে মৌলিক বিষয়গুলি তাদের একরকমের ছিল আর যদি কোন জাতি কোন ব্যক্তি একজন নবী একজন রসুলকে মিথ্যা মনে করে অস্বীকার করে তাহলে সেই জাতি কাফের এবং সেই জাতি যেন সমস্ত নবীর রসুলগণকে অস্বীকার করলো আল্লাহ ফাকরবুল আলমিন এই জন্য শিখিয়েছেন কোরআনিকেরিমেই যে লোফারেকাইন আহাদিম রসুল হেমিন তোমরা যখন সমস্ত নবীর রসুলগণের প্রতি ইমান নিয়ে আসবে আর কোনো পার্থক্য করবে না তাদের মাঝে ইমানের ক্ষেত্রে তাদের শ্রদ্ধার ক্ষেত্রে তখন তোমরা মমিন হইতে পারবে আল্লাহ পাক রাবুল আলমিন করেছেন আর তাদেরকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম আল্লাহ পাক উ দিয়েছিলেন এবং সেই উষ্টির হক আদেই করতে বলেছিলেন আর বলেছিলেন যে তাকে কোনো রকমের জখম করবে না তাকে আহত করবে না তার উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না কিন্তু তারা ফাঁকা তারা জবাই করে দিয়েছিল আল্লাহ পাক তখন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন যেমন আল্লাহ পাক কোরআনিকের বিভিন্ন সুরাই এইসব বিষয়গুলিকে বর্ণনা করেছেন ফাঁকানু আনহামোর তারপরেও তারা আল্লাহ পাকের এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল ইমাননি আসেনি সৎকর্মশীল হয়নি আল্লাপাকের বিরুদ্ধাচরণ করেছিল ওয়াকান ইয়ান হেতুনা মিন আল জিবাল এ বইউতান আমেনিন এরা এত শক্তিশালী জাতি ছিল যে এরা পাহাড় কেটে কেটে নিজের ঘর তৈরি করত আমেনি নিরাপদ হওয়ার উদ্দেশ্যে যে নিরাপদে থাকবো সেখান নিরাপত্তা হাসিল হবে কোন শত্রু এ পাহাড়ের গুহাগুলিতে পাহাড় কেটে যে বাড়িঘর করবে সেগুলোতে প্রবেশ করতে পারবেন না এই ছিল তাদের উদ্দেশ্য এত প্রাচীন যুগে তাদেরকে এত শক্তিশালী আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এবং বিচক্ষণ করেছিলেন কিন্তু তারা আল্লাপাক যখন বিরুদ্ধাচরণ করল আল্লাহ রসুলকে মানতে রাজি হল না আল্লাহ পাকের যখন নাফার মানিক আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করলেন তাই আল্লাহ বলছেন ফাখা জাতু মুসাইহাতু মুসবিহীন অতপর তাদেরকে বিকট শব্দ ভোর হতে হইতেই পাকড়াও করলো এমন বিকট শব্দ জিব্রাইল আলী সালাম করলেন যেমন তাফসির কিতাবিতে রয়েছে যে তাতে তাদের কানের পর্দা ফেটে গেলো এবং সমলে বিনাশ হলো তাদের আল্লাহ ফাকরব্বুল আলমিন তারপরে বলছেন ফামা আগনা আনহুমা কান ইয়াকিব যা কিছু তারা উপার্জন করেছিল যা কিছু মেহনত পরিশ্রম করেছিল বাড়িঘর করেছিল তা তাদের কোনো কাজে আসলো না মা অমা খালাকা ওয়াতেওয়াল আর্দা বেমা ইল্লা বিল হক আল্লাহফাক বলছেন আসমান এবং জমিন আর আসমান জমিনের মাঝখানে যা কিছুই রয়েছে সবকে আমি সৃষ্টি করেছি একমাত্র নাই উদ্দেশ্যে ইল্লা বিল হাক প্রকৃত অর্থে অর্থাৎ উপকারের জন্য অর্থহীনভাবে আল্লাহ ফাকরব্বর সৃষ্টি করেননি এতে রয়েছে বহু উপকারিতা আসমান জমিনে এবং আল্লাহ ফাকরব্বরের মাঝে যত সৃষ্টি আল্লাহফাক সৃষ্টি করেছেন সবগুলিতে রয়েছে উপকার উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেননি ওয়াই নাস আল্লাহ আতিয়া আর নিঃসন্দেহে কেয়ামত অবশ্যই আসবে আসবে কেয়ামত আসাতে কোনো সন্দেহ নেই এই দুনিয়া ধ্বংস হবে তারপরে আল্লাহাক বিচার দিবস কয়েম করবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহাক বলেছেন ফাফা হিফাল জমিল হে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়ালাম তুমি উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে যাও তাহলে তাদেরকে মাফ করে দাও উত্তম পন্থায় তাদেরকে ছেড়ে দাও যদি তারা ইমান নিয়ে আসে তাহলে ভালো কথা আর যদি মার নানি আসে তবুও তাদের সাথে ভালো আচরণের সাথে তাদেরকে ছেড়ে দাও আমি আল্লাহ তাদের সাথে বুঝাপড়া করে নেব ইনারব্বা কাল খাল্লা কল আলিম হে নবী মোহাম্মদ সাল্লি সালাম নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বশ্রেষ্ঠা এবং সর্বজ্ঞ মহান আল্লাহ তারপর এরশাদ কয়েছেন ওলাকা তে সব আমিন আল মাসানি ওয়াল কোরআন আজিম হে নবী মোহাম্মদ সাল্লি আসসাল্লাম নিঃসন্দেহে আমি তোমাকে দান করেছি সব আমিন মাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলি বারবার করে আবৃত্তি করা হয় যে আয়াতগুলিকে বারবার করে পাঠ করা হয় সব আমিন আলমাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলিকে বারবার করে ফেরানো হয় এজন্য মাসানি বলা হয়েছে অল কোরআনুল আজিম এবং মহা কোরআন দান করেছি এই মহাকোরনের তসির হচ্ছে সুরাফাতহা আল কোরআনুল আজিম আর সব আমিনাল আলমাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলি বারবার করে ফেরানো হয় বারবার করে আবৃত্তি করা হয় এগুলি হচ্ছে সুরাফাতেহার সাতটি আয়াত সুরাফ আতেহার এর জন্য অনেকগুলি নামের মধ্যে একটি নাম হচ্ছে সাবে মাসানি আর আরেকটি নাম হচ্ছে আলকরানুল আদীম আর একটি নাম হচ্ছে উম্মুল কিতাব আর একটি হচ্ছে ফাতেহাতুল কিতাব লাল সাল্লা আলমি একরাবে ফাতেহাতুল কিতাব নবী করিমস্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করে না ল সাল্লা উম্মুল কোরআন উম্মুল কোরআন ছাড়া কোনো নামাজ হয় না আল্লাহ ফখরবুল আলমিন তাহলে নবী করিম সাল্লাহি সাল্লামের উপর এহসান তাঁর অনুগ্রহের কথা উল্লেখ করেছেন এখানে যে তোমার উপর বড় অনুগ্রহ করেছি যে তোমাকে আমি সুরাই ফাতেহা দান করেছি যেই সুরা সমস্ত ব্যাধির জন্য চিকিৎসা যেমন নবী করিম সাল্লাহিস্লামের হাদিসে রয়েছে আল্লাহাব বলছেন নবী করিম সাল্লাহিস্লামকে সম্বোধন করে যে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার চোখ তুলে দেখিও না এলাম তাহনা আবেহি আজওয় সব বিষয়ের দিকে ওই ভোগের সামগ্রীর দিকে যেগুলি দিয়ে তাদেরকে আমি ধন্য করেছি পৃথিবীতে যেসব লোককে আল্লা ফাকরাবুল্লান ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন সেগুলির দিকে তুমি চোখ তুলে দেখিও না আর সেগুলির পেছনে তুমি ছুটিও না আজওয়া জাম্মিন হুম আর সেগুলি আমি তাদের বিভিন্ন লোকদেরকে দিয়েছি আল্লাহাকুছা তা মুদানই কাবি তোমার চোখ তুলে দেখিও না ওই সব বিষয়ের দিকে ওই সব বস্তুর দিকে যা তাদেরকে আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি যা আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি আজওয়া জাম্মিন হোম তাদের বিভিন্ন লোকদেরকে আজওয়া জাম্মিন হোম অর্থাৎ বিভিন্ন প্রকারের লোকদেরকে আমি ভোগ বিলাসের অনেক কিছুই দিয়েছি সেগুলির পিছনে তুমি ছুটিও না ওল্লা তাহজান আলিহিম এবং তাদের জন্য তুমি আক্ষেপও করিও না দুঃখিত হো না তারা যদি ইমান না নিয়ে আসে তাতে তোমার দুঃখ কষ্ট নামার কিছু নেই ভোগবিলাসের যেগুলি সামগ্রী আল্লাপাক দুনিয়াদারদেরকে দিয়েছেন যেগুলি আল্লাহর নাফরমন্দরকে আল্লাহ পাক দিয়েছেন কারণ আল্লাপাকের দৃষ্টিতে পৃথিবী হচ্ছে তুচ্ছ নগণ্য এই আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন সুতরাং সেদিকে তাকায়ও না তাদের মাতাউন কালিলামা ও জাহান্নম এই এখনিকের ভোগের বস্তু তারপরে তাদের পরিণাম হচ্ছে জাহান্নম ওয়াকফে জনাহ কালিল মমিন হে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম তুমি তোমার দয়ার ডানা মমিনদের জন্য ঝুঁকিয়ে দাও আর যারা মমিন প্রতি ইমান নিয়েছে তোমার প্রতি আলোচনার দিকে ফিরে আসছি আমি আপনারা দেখছেন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 কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ বাংলায় নিকটের মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন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 পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের আয়াত নম্বর 88 তে ارشاد করেছেন লা তামুদ্দন্ন আইনাইকা الى ما মাতানা বিহ আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহযান আলাইহিম وَقَفْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ হে নবী তোমার দুই চক্ষু জাতি করে না তুলো ওইসব বিষয়ে বা ওই বস্তুর দিকে যা ভোগ সামগ্রী হিসাবে আমি দিয়েছি আজওয়াজ মিনহুম তাদের বিভিন্ন লোককে এই পৃথিবীতে বিভিন্ন মানুষকে যে ভোগ সামগ্রী দিয়েছি নেতৃত্ব ভোগ করার জন্য দিয়েছি ধন সম্পদ ভোগ করার জন্য দিয়েছি আরও এইরকম বহু জিনিস যেগুলি ভোগ সামগ্রীর জন্য দিয়েছি হালাল অথবা হারাম যা গ্রহণ করেছে এক শ্রেণীর লোকেরা এই তুমি চোখ তুলে দেখিও না আর তাতে হা হতাশ করিও না যে তাদেরকে এত কিছু দেওয়া হয়েছে আল্লাহ ফাকর আব্বুল আলমীর রাসুল্লাহামকে নিষেধ করেছেন সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে তাঁর ওম্মতকে নিষেধ করা হয়েছে আজকে অধিকাংশ মানুষ এই উম্মতের দুনিয়ার পিছনে ছুটেছে বিজাতির অনুকরণ করে বিজাতিরা যেমন হালাল হোক অথবা হারাম হোক বৈধ হোক আর অবৈধ হোক সে ভালো রিজিক হোক আর নোংরা রিজিক হোক যে কোনো পথে পয়সা অর্জন হলেই হলো এই রকমই নেতৃত্ব হাসিল করার জন্য বৈধপন্থায় হোক অথবা অবৈধ পন্থায় আকার আর কারোর জুলমত্যাচার করে হোক সীমালঙ্ঘন করে হোক আর বেঈমানি আত্মসাত বিশ্বাস ঘাতকতা করে হোক যে কোনোভাবে হোক না কেন এই নেতৃত্ব ভোগ করতে পারলেই হইল এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা আর যে যেসব বিজাতি কাফেরদের অনুকরণ করেছে এক শ্রেণীর দুনিয়ামুখী মুসলিমরা আল্লাহ ফাকর্বুল আলম কঠোরভাবে নিষেধ করেছেন এই খনিকের ভোগের বস্তু আল্লাহফাক তাদেরকে দিয়েছেন কিন্তু এ হচ্ছে মা তাউন কলিল অল্প কিছু ক্ষণিকের ভোগের বস্তু সুম্মা মা ও আহম জাহান্নম তারপরে তাদের স্থল হচ্ছে জাহান্নাম সেখানে তারা বসবাস করবে ওলা তাহাজান আলিহিম এবং তারা যদি ইমান আসে তাদের ওপর তুমি দুঃখিত হয়েও না কোনো আক্ষেপ করার কিছু নেই বরং তোমার কাজ হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া আর তুমি পৌঁছে দিলেই তুমি মুক্ত হয়ে যাবে বলি বাকি হিসাব নেওয়া হচ্ছে আমার কাজ আল্লাহ পাক রব্বুল আলম কোরআন বলে আলীনআল হিসাব হিসাব নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর তারা ইমান নিয়ে আসবে আসবে না তারা সৎকর্মশীল হবে হবে না সেটা তাদের কাজ তাদেরকে আল্লাহ পা সামনে জবাবদেই করতে হবে লা আল্লাহ আল্লাহা ইউনী হাজালা মনে হচ্ছে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে নিজেকে তুমি শেষ করে দেবে সর্বনাশ করে দেবে যদি তারা এই কিতাবের প্রতি ইমান নানি আসে ইমান নানি আসবে তারা নিজেদেরই ক্ষতি করবে তাতে তোমার কী হইল এতে তুমি কোনো রকমের আক্ষেপ করবে না নবী করিম সাল্লাহ মানব জাতি সম্পর্কে এত বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন যে আল্লাহ পাক তাকে রৌফ রাহিম বলেছেন অত্যন্ত সহনশীল আর বড়ো দয়ালু বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন কোরআনে করিমে এবং হারি সুন তোমাদের লাভের ক্ষেত্রে তোমাদের উপকার ক্ষেত্রে অত্যন্ত তিনি আগ্রহী এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম মাঝে মাঝে চিন্তিত হয়ে যেতেন যে এই জাতির অবস্থা কী হবে যেই জাতি আমার প্রতি ইমান নিয়ে আসলো না পরকালের প্রতি ইমান নিয়ে আসলো না আমার রবকে চেনল না আল্লাহ পাক বলছেন তাদের জন্য কোনো আক্ষেপ আফসুস করিও না ওয়াকফে জনাহ কালিল আর তোমার দয়ার ডানা তুমি মমিনদের জন্য ঝুঁকিয়ে দাও অর্থাৎ যারা তোমার প্রতি ইমান নিয়ে এসছে তুমি যেই ওহি নিয়ে তাদের সামনে পেশ করছো তার প্রতি ইমান নিয়ে আসবে তাদের সাথে দয়ার আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে অত্যন্ত দয়া অন্তরে দিয়েছিলেন আল্লাহ আল্লাহাক রবীন্দ্র তারপর এরশাদ করছেন এবং তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে আমি নিঃসন্দেহে একজন সুস্পষ্ট সতর্ককারী আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেওয়া জাতি করে কারো এই রকম বলার সুযোগ না থাকে আল্লাহপাকের দরবারে যে মা যা আনামিম বসির ওয়ালা নজির আমাদের কাছে কেউ আসে আসেনি যে আমরা ভালো করলে ভালো পেতাম আর আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি যে আমরা যদি এইরকম অবস্থায় মারা যাই তাহলে আমাদের পরিণাম খারাপ হবেই আল্লাপাক তারপর এরশাদ করছেন কামা আনজাল্লা আলাল মুক্তিন যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল আল্লাপাক বলছেন যে তোমাকে সুস্পষ্ট সতর্ককারী করেছি যেমনভাবে আমি সতর্ককারী বা সতর্কীকরণ আমি নাজেল করেছিলাম আল আলাল মুক্তমিন বিভক্তকারীদের ওপর অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের ওপর তাদের জন্য আমি সতর্কীকরণ পাঠিয়েছিলাম মুসা আলি সাল্লামকে প্রেরণ করেছিলাম ইসা আলি সাল্লামকে প্রেরণ করেছিলাম এবং তাদেরকে সতর্ক সাবধান করেছিলাম এবং তাদেরকে তাদেরকে তবে এও জানিয়ে দিয়েছিলাম যে পরে শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা ইসলাম আসবেন তখন তোমরা সকলে তার প্রতি ইমান নিয়ে আসবে কিন্তু তারা এর প্রতি আমল করেনি এর দিকে ভ্রক্ষেপ করেনি আল্লাহ আকার আলমিন তারপর ইরশাদ করেছেন আল্লা দিন আলুল কোরআনা আর ওই সব লোকেরা যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে কোরআন করিমকে ভাগ ভাগ করে ফেলেছে অর্থাৎ কোরআন কেরিম দেওয়া সত্ত্বেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এই একটি অর্থ হতে পারে আরেকটি অর্থ হচ্ছে যে কোরআন করিমকে ভাগ ভাগ করে যেটা সুবিধাজনক তাদের জন্য সেগুলিকে মেনেছে আর যেসব তাদেরকে কষ্ট লাগে পালন করতে সেগুলিকে অমান্য করেছে বা সেগুলিকে উপেক্ষা করেছে যেমন আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে পাঁচ রক্ত নামাজের মধ্যে তিন চার রক্ত পড়ে জুমার নামাজ পড়ে ফজর পড়ে না অথবা যখন সুবিধা হলো তখন পড়ে সুবিধাবাদী মুসলিম যেখানে সুবিধা আছে সেখানে কিছু করলো আর যেখানে একটু মেহনত করিতে হয় পরিশ্রম করতে হবে দৃঢ় সংকল্প হইতে হবে সেখানে তাদের দৃঢ় সংকল্প নেই আলাম নাজিদুল্লাহ আজমা এই রকমই ব্যক্তি জীবনের ক্ষেত্রে দু চারটি আবাদতবন্দি করাকে তো ইসলাম মনে করে কিন্তু পারিবারিক জীবনে তাদের ইসলাম নেই অনেকের আবার কারো পারিবারিক জীবনে থাকলে সমাজের ক্ষেত্রে তাদের ইসলামের সামাজিক সম্পর্ক তাদের ভালো না সমাজের সাথে আচার আচরণ তাদের ভালো না তাদের যদি মামলাত ভালো থাকে তো আবার ইবাদত ভালো না আবার সবগুলি যদি ঠিক থাকে তো রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সেখানে ইসলামকে বিদায় করে বিতাড়িত করে দিয়েছে আজকে অধিকাংশ মুসলিম বিশ্ব রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামকে বিদায় করে দিয়েছে আল্লাহ ফাকরাবুল আলম তাদের সম্পর্কে এরশাদ করেছেন আল্লিন আজ আল কোরআন এদিন যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে নিজের খেয়াল খুশি মতো ভাগ করে ফেলেছে যে আমরা নামাজ তো পড়বো জুমার নামাজ তো মেনে নেব কিন্তু চোরের শাস্তির যে দণ্ডবিধান রয়েছে কোরআনিক মেয়ে তার বাস্তবায়ন করতে পারবো না জেনা ব্যবিচারে যে শাস্তি রয়েছে সেটা মানতে পারবো না না জেনাকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে সম্মতির সাথে যদি যুবক যুবতির সম্মতি থাকে তাহলে সেটা অপরাধ নয় পক্ষান্তরে যদি ধর্ষণ হয় জোরপূর্বক যদি ব্যবিচার হয় তাহলে তার জন্য কিছু শাস্তি আর তাও তাদের মানবরচিত শাস্তি আল্লাপা আকরাবুল আলমিন তাদের নিন্দা করে বলছেন যে এরা কোরআনে করিমকে ভাগ ভাগ করে ফেলেছে আফাতু মন কিতাব তোমরা কি কিছু অংশ কোরআনের মানবে আর কিছু অংশ মানবে না ফমা জাজকুমিয়া ইসাদুল আজাব এইরকম যারা কাজ করবে তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছন অপদস্থ আর পরকালে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে আল্লাহাক বলছেন ফাওয়ার আব্বেক আল্লানাস আল্লাহমাজ মাইন হে নবী তোমার রবের শপথ করে বলছি আল্লাহপাক নিজের জাতের সত্তার শপথ করে বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞাসা করবো জবাবদিহি তাদেরকে করতে হবে আম্মা কান এমন কি তারা করেছিল আল্লাপাক তাদেরকে নেতৃত্ব দিয়েছেন কি করেছিল তাদেরকে ধন সম্পদ দিয়েছেন কী করেছিল তাদেরকে সুস্থতা দিয়েছেন কি করেছিল তারা পাঁচ হক্তাহ নামাজ পড়েছিল কিনা জন্মসূত্রসুদী ইসলাম নিয়ে বসেছিল আল্লাহ পাক তারপর এর সাদ করেছেন ফাঁস দাবে মা তুমার ওয়ারিদানিল মুশরিক হে নবী সুতরাং তুমি প্রকাশ্যভাবে তুমি পৌঁছে দাও খোলাখুলি তুমি পৌঁছে দাও প্রকাশ্যে তুমি প্রচার করো বেমা তোমার যা তোমাকে আদেশ করা হয়েছে তোমাকে তৌহিদের প্রচার প্রসার আদেশ করা হয়েছে সেটা খোলাখুলি পৌঁছিয়ে দাও ও আরেজ আনিল মুশ্রিক আর মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নাও মুশ্রিকরা কি বলছে কি সমালোচনা করছে তারা কী প্রতিক্রিয়া দেখাছে এসব তোমার দেখার বিষয় নাই তুমি আপন গতিতে নিজের কাজ চালিয়ে যাও নবিয়ে করিম সাল্লা সাল্লামের উপর প্রথম আয়াত নাজেল হলো যে তুমি নিজেকে রক্ষা করো নিজের পরিবারকে রক্ষা করো তারপর আল্লাহ ফকরাবুল্লা আলমিন আদেশ নাজেল করলেন যে হে নবী মোহাম্মদ সামনে আশিরাত আকরাবিন তোমার নিকট আত্মীয় যারা কোরেশের লোকেরা রয়েছে মক্কার লোকের রয়েছে তাদেরকে তুমি সতর্ক সাবধান করো তাদেরকে ইসলামের দাওয়াত দাও তৃতীয় পর্বে আল্লাহ ফাকরাবল আলমিন বলে ফাঁস দেবে মা তোমার যা আদেশ করা হয়েছে তা ভাবে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও ইন্না কাফা ইনাকাল মুস্তাহ ইন আল্লাহ ফাকরুল বলছেন নিঃসন্দেহে নবী তোমার পক্ষ থেকে আমি যারা ঠাট্টা বিদ্রুপ করি যারা রহস্য তামাশা করবে তাদের বিরুদ্ধে যথেষ্ট তাদের অনিষ্ট থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমি যথেষ্ট তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লা আল আল্লাহ ইন আসোফল আর ওই সব লোকেরা যারা আল্লাহর সাহেব অন্য এলা সাব্যস্ত করেছে অন্যকে মাহবুদ হিসাবে ধরে নিয়েছে অন্যকে সেজদা করেছে অন্যকে ডেকেছে অন্যের কাছে সন্তান সন্ততি চেয়েছে অন্যের কাছে রোগের আরোগ্য তলব করেছে আর মনে করেছে বাবার আদিতে পারবে বুজরুরা দিতে পারবে ফাঁসা ফেয়া আলমন শীঘ্রই এরা জেনে নিবে যে পরিণাম কি ভয়াবহ যারা আল্লাহর দিন নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ পাখের বিধান নিয়ে আল্লাহ পাখের রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করে তাদের জন্য যথেষ্ট আল্লাহ পাখরুল্লা আলমী তাই যারা নবী করিম ইসাল্লাহিস্লামের ব্যঙ্গচিত্র বানাবে বা বানিয়েছে যারা নবী করিমসালাহামের শাহ বিআ করেছে তাদেরকে আল্লাহ পাপ কিহ জগতেই কঠোর শাস্তি দেবেন ইনশা আল্লাহ তালা মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাত না আলম আন্নাক ও সাদরকা বেমায় বলুন আল্লাহ পাক বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাহ আমি ভালো করে জানি যে তোমার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ছে সংকুচিত হয়ে পড়ছে বড়ই কষ্ট পাচ্ছে বেমায়াকলুন তারা যেসব কথা বলছে ইসলাম সম্পর্কে তোমার সম্পর্কে আর ওই সম্পর্কে কোরআন সম্পর্কে এতে তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে কষ্ট পাচ্ছ কিন্তু ধৈর্য ধারণ করবে আল্লাহা বলছেন ফাসাবহ বে হাম দে রবে কমিনা সাজে দিন সুতরাং তুমি তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবিহ পাঠ করো পবিত্রতা ঘোষণা করো তাহলে তোমার এই অন্তরের সংকীর্ণতা অন্তরের যে শোক অন্তরের ব্যথা হালকা হয়ে যাবে তাহলে মনের মধ্যে যদি কোনো মানসিক কষ্ট হয় তাহলে এই মানসিক কষ্ট দূর করার জন্য তসবিহ করা আল্লাহাকের প্রশংসা করা আল্লাহাকের রব্বুল আলমের এজেকে রাজগার করা অত্যন্ত ফলপ্রসূ যেমন আল্লাহাক বলেছেন আলাহাবি জিক্রি তাৎমায় করল আল্লাপকে শরণ করলে তাতে মনের প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাক বলছেন ওয়াকুম মিনাসা যেদিন হে নাবি তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হে আল্লাপাকে সেজদা করো এবং সেজদায় পড়ে আল্লাহ পাককে ডাকো ওয়াবো কাহাতা ইয়াতিয়াকালকিন আর তুমি তোমার প্রতিপালকের এবাদত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সুনিশ্চিত ক্ষণ না আসছে সুনিশ্চিত ক্ষণ ইয়কিন অর্থাৎ মদ যতক্ষণ পর্যন্ত না আসছে এ হচ্ছে এ আয়াতের তাফসির যে কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এবাদতের জন্য আদিষ্ট যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যুর মুহূর্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত তার আমলের দরজা তার কাজকর্মের দরজা বন্ধ হয়নি এজা মাতাইবন আদম ইনকাতে আনু হামালো মানুষ যখন মারা যায় তখন তার কাজকর্মের দরজা বন্ধ হয়ে যায় তার আগে পর্যন্ত আল্লাহ পাকের এবাদত বন্দি চালিয়ে যেতে হবে এই হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলামকে আদেশ এর মানে এই নয় যা এক শ্রেণী বিদাতিরা সুফিবাদে বিশ্বাসী গুমহারা বলে থাকে যে যখন তোমার আল্লাহ সম্পর্কে একই হয়ে যাবে অর্থাৎ আল্লাহতে তুমি লয় হয়ে যাবে বিলীন হয়ে যাবে আল্লাহ পর্যন্ত অলরেডি পৌঁছে যাবে তখন আর এবাদতবন্দি করতে হবে না সুতরাং এমন একটা স্তর আছে এই গুমরা পথভ্রষ্টদের কাছে আর এটি কুফুরি মতবাদ যারা মনে করবে যে এমন একটি পর্যায়ে আছে উচ্চ স্তর সেই স্তরে বান্দা যখন পৌঁছে যায় তখন আল্লাহতে বিলীন আর লয় হয়ে যায় তারপর আর এবাদতবন্দি গিয়ে নামাজ রোজা হজ জাকাত এসব করার দরকার নেই তার কাছে কোনো জিনিস হারাম নাই তার জন্য সব কিছুই হালাল যেগুলি অন্যের জন্য হারাম এবং তার উপর আর ফরজ অজেব কিছু থাকে না এটি হচ্ছে নিঃসন্দেহে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় সুতরাং ইয়াকিন মানে এই নয় যে তুমি লয় হয়ে যাবে আর বিলীন হয়ে যাবে বরং ইয়াকিন মানে হচ্ছে এমন একটি বিষয় যে সম্পর্কে প্রত্যেক মানুষের ইকিন রয়েছে দৃঢ় বিশ্বাস রয়েছে মরতেই হবে কল্ল নফসি জায়কাতুল মৌত আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্যপাথে চলার তৌফিক দান করেন আল্লাহাক আমাদেরকে দুনিয়াতে যেন সুখী করেন পরে যেন জন্নতুল ফির দৌস আল্লাহাক দান করেন সুবান রবিলাম আলমুর সলীম আলহামদুলিল্লা রী